पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेशर इबादत कर দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যায় পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ রবীল আলমিন ওসল ওসলাম আশফিল ওমুসলীন মোহাম্মদ ওলা আলিহি ওসহাবিহি ওয় মন্তবসানবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বায়ু বোনের আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গত কিছু পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করে আসছি আর আমাদের সেই আলোচ্য বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক গত পর্বগুলোতে আমরা আদর্শ মুসলিমের বর্জনীয় বিষয়গুলো আলোচনা করছিলাম গত পর্বে আমরা বলেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি অন্যায় দুলকে পরিহার করবে বর্জন করবে কোনো অবস্থাতেই দুলমকে নিজের জন্য বৈধ মনে করবে না জুলের সাথে নিজেকে সম্পৃক্ত করবে না কোন আদর্শ মুসলিম ব্যক্তি যদি কোনো কারণে জুলের সাথে নিজেকে সম্পৃক্ত করে তাহলে সে আল্লাহরবুল আলমিন আজাবের ভয়ে নিজেকে সাথে সাথেই জুল থেকে বিরত করবে এবং আল্লাহ সুবাহ তার কাছে সে তোয়াবা করবে সুপ্রিয় দর্শক একজন আদর্শ মুসলিম জুলমকে পরিহার করার জন্য বর্জন করার জন্য তার যেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নিজের দৃষ্টির সামনে রাখতে হবে সেই বিষয়গুলোর কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবে এই আলোচনার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে আল্লাহ হাবুল আলমিন নিজেকে জুলম থেকে পবিত্র করেছেন আল্লাহ সুবাহানু তালা নিজের পবিত্রতা ঘোষণা করেছেন জুলম থেকে এবং তিনি জুম করেন না জুলমের ইচ্ছা পোষণ করেন না আল্লাহ সুবাহানু তালা কোরআন করিমের একাধিক আয়তের মধ্যে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন কোরআনী করিমের সুরে গাফের এক ত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহানু তালা সাত করেন ওম আল্লাহরুল মাল যে আল্লাহ আব্বুল আলমিন বান্দাদের জন্য আল্লাহ দুলম বা অন্যায় ইচ্ছা কখনো করেন না আল্লাহ রব্বুর আলমিন মান্দাদের প্রতি অন্যায় করার জন্য কোনো ইচ্ছা পোষণ করেন না কোরআনে করিমের সুর আলী ইমরানের একশো নম্বর আয়তের মধ্যে আল্লাহ সাদ করেন ওম আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বিশ্ববাসীর প্রতি জুল করতে ইচ্ছা পোষণ করেন না এবং তাদের প্রতি তিনি জুলম করেন না ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবাহানি করিমের সুরা আনিস চল্লিশ নম্বর আয়তের মধ্যে সাত করেন ইন আল্লাহ আলাইসী আল্লাহ রাবুল এক একদাররা পরিমাণ অনু অনুপরমাণু পরিমাণ আল্লাহ সুবাহান জুলম করেন না ওয়ন্তু হাসান আর যদি সেই কাজটি কোনো একটা কাজ যদি ভালো কাজ হয় উত্তম কাজ হয় অথবা নেকির কাজ হয় ইউদ আইফা আল্লাহ সুবাহানা সেটাকে অনেক গুণ বৃদ্ধি করে দেন ওয়ি ইউতি হু আজির আউমা এবং আল্লাহ সুবাহানব তালা তার পক্ষ থেকে মিল্লাদুনহু হু আজিরান মহান পুরস্কার আল্লাহাবুল আলমিন বা দান করে থাকেন এই আয়তের মূল কথা যেটি সেটি হচ্ছে আল্লাহ সুবাহানু তালা বান্দাদের উপর কখনো সামান্য পরিমাণ জুলম করেন না একেবারেই দাররা পরিমাণ অনুপ্রিম জুল আল্লাহ সুবাহান তালা করেন না আল্লাহ সুবাহানা নিজেকে জুলম থেকে সম্পূর্ণ পবিত্র করেছেন এবং পবিত্রতা ঘোষণা করেছেন এটাও আমরা পবিত্র কোরআন কেরিমির আয়তের মাধ্যমে জানতে পারলাম আরেকটি আয়াত এই আয়াতটি ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আলাহ করেন সেই আল্লাহবুল আলমিন মানুষের উপর সামান্যতম জুলুম করেন না বরং মানুষ নিজেরা নিজেদের উপর জুলুম করে থাকে এই আয়তের মধ্যে আল্লাহ সুবাহানুতালা মানুষের জলমের কথা বলেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষের উপর সামান্য পরিমাণ জুলুম করেন না এই আয়তের মাধ্যমে আল্লাহ সুবাহানুতলা স্পষ্ট করেছেন এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহানু তালা কিভাবে তার সত্তাকে জুলুম থেকে অন্যায় থেকে আল্লাহ রবুল আলমিন পবিত্রতা ঘোষণা করছেন ঠিক আরেকটি আয়তের মধ্যেও আল্লাহ সুবাহানুতালা এই বিষয়টি উল্লেখ করেছেন পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ করেন্লা উত্থিত হবে হাসার ময়দান যখন মানুষগুলো উত্থিত হবে মানুষকে যখন তাদের আমল নামাগুলো হবে আমল নামাগুলো যখন তারা হাতে পাবে তারা যত কাজ করেছে তাদের যত কাজ আছে সবগুলোকে তারা তাদের আমল নামার মধ্যে দেখতে পাবে আমল নামার মধ্যে তাদের এই কাজগুলোকে আল্লাহ সুবাহানিখে রেখেছেন এগুলো সব তারা পাবে আপনার প্রতি আল্লাহ জুলুম করেন না এই আয়ের মাধ্যমে আল্লাহ সুবহানুব তালা জুলুম থেকে তাকে পবিত্র ঘোষণা করেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা তারা আমরা জানতে পারলাম প্রথম বিষয়টি যে জুলুম আল্লাহ সুবহানু তালা এটিকে অপছন্দ করেন শুধু তাই নয় বরং আল্লাহ সুবাহানুব তালা নিজেকে জুলম থেকে সম্পূর্ণরূপে পবিত্র ঘোষণা করেছেন কোরআনিকিমের অনেকগুলো আয়তের মধ্যে আমরা এমনটি জানতে পারলাম আসুন এরপরে আমরা জানতে চাই মহীন আল্লাহ সুবাহানু তালা থেকে নিজেকে পবিত্রতা ঘোষণা করেছেন তা নয় বরং আল্লাহ রব্বুল হচ্ছেন এই বিধানের প্রবর্তক শরীয়তের এই বিধান হালাল হারাম ফরজ ওয়াজিব সুনত মুস্তাহাব মকরুক ইত্যাদি এই যে বিধানগুলো রয়েছে শরীয়তের এই বিধানগুলো আল্লাহরবুল আলমিন ওপর বর্তায় না আল্লাহ রব্বুল আলমিন এগুলোর মধ্যে নন যেহেতু আল্লাহ সুবাহনতলা এগুলো নির্দেশ দিয়েছেন এগুলো আল্লাহ রবুল আলমীর নির্দেশ এগুলো আল্লাহ রবুল আলমের বিধান আনুগুত্য করার জন্য আল্লাহ সুবাহন দিয়েছেন কিন্তু তারপরেও তার উপর হারাম করেছেন এবং নিষেধ করেছেন জুলুমকে হারাম করেছেন এবং জুলুম হতে আমাদেরকেও আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন কোরআনে কেরিমের সুরা নব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ করেন ইন্দা আদালঈদ কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي اعذكم لعلكم تذكرون الله ربكم عز وجل ارشاد করে নিশ্চয় আল্লাহ নির্দেশ দিয়েছেন انصافের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিস করতে আমাদের নির্দেশ দিয়েছেন ওয়ালিহসান এবং সৎকর্ম করার জন্য এবং অনুগ্রহ করার জন্য নির্দেশ দিয়েছেন ওয়িতায়দুল কুরবা এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা আনিল ফাহ শাহীনকার অষ্টির কাছ থেকে এবং গর্ভিত কাজ থেকে আমাদেরকে নিষেধ করছেন ওয়ালি এবং আমাদেরকে জুলুম করতে নিষেধ করছেন সীমা লঙ্ঘন করতে নিষেধ করছেন ওয়ালবাহিদাকুন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো যাতে করে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো এআ তফসির মধ্যে আহলুদ্দসির মুফাসরিন বলেছেন যে আলবাহি বলতে এখানে বোঝানো হয়েছে হুয়া দুলম এটা হচ্ছে জুল মূলত অন্যায় করা কারো উপর জুলুম করা কারোপর অত্যাচার করা কারো পুরো বিচার করা কারো যেই অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা মূলত এই জুলকে আল্লাহ করেছেন তাই আল্লাহ থেকে আমাদেরকে মধ্যে আমার বান্ধাগুন প্রযোজ্য নয় তারপরেও মহিয়ান রাবুল ইস্যুতাল এখানে বলছেন ইন্নি হার তো দুলমাল আমি আমার উপর অন্যায়কে অবিচারকে অত্যাচারকে হারাম করেছি ওই মহার রহমানবাই এবং তোমাদের মাঝেও এই জুলুমকে হারাম ঘোষণা দিয়েছি হারাম করে দিয়েছি ফলে আতাদু সুতরাং তোমরা পরস্পর জুলুম করো না আমাদেরকে জুলুম থেকে আল্লা সুবাহ বারণ করছেন নিষেধ করছেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি যেই কাজটির ভয়াবহতার কারণে যেই কাজটির ঝন্যতম পরিণতির কারণে মহিয়ান রাবগুলি সতওয়াল জেলায়াল যার নির্দেশে অধীনের বাইরে কোনো কিছুই নেই সেই মহিয়ান সত্তারাবুলি জালাল মানে এর ভয়াবহতার কারণে এবং এই কাজটি তার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে এই জুলকে এই অন্যায়কে এই অল্লা সুবাহ করেছেন এবং বলেছেন যে তোমরা পরস্পর জুলুম করো না এ হাদিসটি বর্ণনা করছেন আবুজলি ফারি আল্লাহ তালুক সহি মুসলিমের মধ্যে এসেছে হাদিস নম্বর ছয় হাজার সুপ্রিয় দর্শক ইহাদিসের বর্ণাকারী আবুদ্রিস আলহাউল আলী যখন হাদিসটি বর্ণনা করতেন মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করতেন তিনি তার হাঁটুর উপর বসে যেতেন ভয়ে বিতবিহবল হয়ে তিনি যেহেতু আল্লাহ রহবুল আলমিন বলছেন ফালাহ আলামু তোমরা পরস্পর জুলুম করোনা এই বর্ণনাটি করেছেন রহমতুল্লাহ তার সহিতে হাদিস নম্বর ছয় শত আমরা বুঝতে পারলাম রাবুলি বলছে জুলমকে আমাদের উপর হারাম করেছেন শুধু তাই নয় বরং আল্লাহ হব্বুর আলমিন আমাদেরকে জুলুম থেকে নিষেধ করেছেন এবার আসুন দুই নম্বর যে পয়েন্টটি একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে নিজের জীবনে জুলম প্রত্যাহার করার জন্য নিজের জীবন থেকে জুলকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়ার জন্য এবং জুলকে বর্জন করার জন্য যা করতে হবে তার দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে জুলুমের বয়াল ও ভয়াবহ পরিণতি সম্পর্কে তাকে জানতে হবে নিজে জুলুমের বয়াল পরিণতি যেটি রয়েছে সেটি জানবে জানার পর নিজেকে জুলুম থেকে রক্ষা করবে অনুরূপভাবে তার মুসলিম বাইকে জুলুম থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে এটা একজন আদর্শ মুসলিম ব্যক্তির দ্বিতীয় নম্বর কাজ ঝুলুমকে বর্জন করার জন্য তাকে অবশ্যই জানতে হবে যে জুলমকে আল্লাহ সোহানা হয়ে তারা হারাম করেছেন যে জুলমকে আল্লাহ হব্বুল আলমিন আমাদের জন্য নিষেধ করেছেন সেই জুলমের ভয়াল পরিণতি কি রয়েছে এর ভয়াবহ পরিণতিগুলো কি কি রয়েছে আসুন সুপ্রিয় দর্শক বাইবেরা আমরা জুমের কিছু পরিণতি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি আল্লা সুবাহন কোরআন মধ্যে করেন আল্লাহ আলী বলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কারো উপর জুলুম করে অন্যায় করে তাকে বড় ধরনের আজাব আমরা আস্বাদন করাবো সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হলো বিরতির এখন একটু বিরতিতে যাচ্ছি ফিরে আসছি একটু পরেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 জীবনের সকল ক্ষেত্রে সোননাথে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোননাথের বাস্তবায়ন দেখুন সন্না रात अभाव, अभाव, और सकल क्षेत्र करकाश करते আর আমার দায়িত্ব থেকে মাধ্যমে অশীর মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সেই জন্য ব্যবহার করতে হবে হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু পাক মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कथाजेर इतिब क्रम विकास आज रत आठ सम्प्रचार सकाल साढ़े छंगे भी ভয়াল পরিণতির কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাকে বিশাল আদা বিশাল শাস্তি আমি তাকে আস্বাদন করাবো তাকে এই শাস্তিতে আমি শাস্তি দেব তাই কোনো ব্যক্তি এই চিন্তা করার সুযোগ নেই যে জুল করে হয়তো পার পেয়ে গেলাম হয়তো আজকে পার পেয়ে গেছেন আবার সে আগামীকাল ধরা পড়ে যাবেন সুপ্রিয় দর্শক এআতের মধ্যে মহিয়ান আল্লাহব্বুল আলমিন এ কথা বলেননি যে তাকে আখেরাতে আমি বিশাল শাস্তির স্বাদ আসাদন করাব বরং আল্লাহ হাবুল আলমিন বলেছেন দুচক্ষু তাকে আজাবের স্বাদ আসাদন করাবো কঠিন আজাবের স্বাদ আসাদন করাব কিন্তু সেটা দুনিয়াতেও হতে পারে সেটা আখেরাতও হতে পারে এআতের তফসির মধ্যে আমরা যখন যাবো দেখবো আহ তফসি বলেছেন যে জুলকে আল্লাহ রব্বুল আলমিন অপছন্দ করার কারণে এবং আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহ রব্বুল আলমিনের সত্যার সাথে এই জুল সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে এই কাজটি যেমনিভাবে আল্লাহ সুবাহানু তালার কাছে অপছন্দনীয় গৃহীত তেমনিভাবে এর শাস্তি আল্লাহ রব্বুল আলমিন করেছেন এবং আল্লাহ সুবাহন তালা এর শাস্তি দুনিয়াতে দিবেন আরেকটি আয়াতের মধ্যে এভাবে এই মুহিয়ান আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন আর হচ্ছে سورة النسائد درج نمبر آيات المدى اللهم ربنا في الشات glue ان الَّذين يأكلون أموالا ليتام ذلما إنما يأكلون في بطونهم نارا وسيسلون سعيرة اللهم ربنا في الشات glue إنًا اللتين يأكلون أموالا ليتام ذلما برعل ماهباه ذل нажموانا وำ الهاجة كاهر ووتيش كاهر وثائر كأر جديم دير شمption ووقان كرات recuer إن اللذين يأكلون أموالا ليتام ذلما দের সম্পদ বক্ষণ করে অন্যায় ভাবে তারা তো বরং তারা আগুন বক্ষণ করছে তারা তাদের পেটের মধ্যে তারা মূলত আগুন ঠুকাচ্ছে আগুন বক্ষণ করছে জলমের কারণে তাদের এই কাজটি আগুনে পরিণত হয়েছে আল্লাহ রাবুল আহমেদ বলছেন এবং অচিরেই তারা প্রচলিত আগুনে প্রবিষ্ট হবে দাখিল হবে তাই কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলমিনের এই বিধানকে লঙ্ঘন করে জুলম করে এবং জুলমের মাধ্যমে কারো সম্পদ বক্ষণ করে সে হয়তো মনে করছে যে আলহামদুলিল্লাহ আমি এটা বক্ষণ করে বেছে গেলাম আমি অনেক বড় লোক হয়ে গেলাম আমি অনেক সম্পদশালী হয়ে গেলাম আমি সম্পদের অধিকারী হয়ে গেলাম কিন্তু না আল্লাহ রব্বুল আলমিন তার এই কাজটাকে বলেছেন যে ইন কুলু নি বুতুন হিমনা তারা তাদের ব্যাটের মধ্যে মূলত আগুন ঢুকাচ্ছে তাই এর গন্তব্য আল্লাহ সুবাহানু তালা যাদের মধ্যে উল্লেখ করে দিয়েছেন দোয়ালেম যে জুল করে মানুষের অধিকার নষ্ট করে তার গন্তব্য আল্লাহ সুবাহানুতালা বলেছে জাহান্নামের আগুন তাই জাহান্নামের আগুন এর গন্তব্য যদি কোনো ব্যক্তির হয়ে যায় তার আর না জাহাতের কোনো সুযোগ থাকে না তার আর সাফল্যের কোনো সুযোগ থাকে না তার ছেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর কেউ হতে পারে না তাই আমাদের এটি বুঝতে হবে যে আল্লাহ সুবাহানুতলা এই জুলমের যে পরিণতি উল্লেখ করেছেন সেটি হচ্ছে মূলত জাহান্নাম এটি কোরআন করিমের সুরে আন্নি সায় দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুহান উতলা বলছেন আসুন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সুরের তোহার একশো এগারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুহানা এইভাবেই বলেছেন অন্যায় করবে জুলকে বহন করবে জুলমের পথ যে অনুসরণ করবে সেই সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হবে সেই সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হবে আমাদের মধ্যে ক্ষতিগ্রস্ত যদি কোনো ব্যক্তিকে চিহ্নিত করা হয় তাহলে কোরআন করিম ওই ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে যেই ব্যক্তি জুলম করেছে সুতরাং আমরা যদি জুলম করি তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হবো আর এই ক্ষতিগ্রস্ততা মূলত দুনিয়াতেও হতে পারে আখরাতেও হতে পারে তো কোনো সন্দেহ নেই তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোন অবস্থাতেই জুলমে নিজেকে করবেন না বরং জুলমের এই পরিণতি সম্পর্কে জেনে নিজেকে জুলম থেকে সম্পূর্ণরূপে বিরত রাখবেন এবং জুলমকে বর্জন করবেন পরিহার করবেন তাই আল্লাহ সুবাহানু তালা সুরা আলী ইমরানের সাতান্ন নম্বর আয়তের মধ্যে আমাদেরকে আরও স্মরণ করে দিচ্ছেন তো আল্লাহ সুবাহানু তালা বলেন ওল্লাহবুদ্দ আলমিন আল্লাহ হবুল আলমিন দো পছন্দ করেন না ভালোবাসেন না আমরা সবাই চাই সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা আল্লাহ রাবুল আলমী যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি সত্যিকার অর্থে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো যারা সফল লাভ করেছে যারা সত্যিকার অর্থে আল্লাহ রবুল আলমী নৈকট লাভ করতে সক্ষম হবে বরং যারা আখরাতে সফল হতে পারবে বরং যারা যারা লাভ করতে পারবে আমরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো কিন্তু না যদি কোনো ব্যক্তি দুলম করে থাকে কোনো ব্যক্তি যদি দোয়ালিমদের লিস্টের মধ্যে তার নামকে লিস্টেড করে নেয় সে যদি দো হয়ে যায় তাহলে আল্লাহ সুবাহানুতলা তাকে পছন্দ করবেন না আল্লাহ হবুল আলমিন বলে দিয়েছেন আল্লাহ হবুদ আলমিন আল্লাহ আব্দু আলমদেরকে পছন্দ করেন না জো আলিমদেরকে ভালোবাসেন না তাই আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে এরকি কথাই কোরআন খেলি মেসুল আল আলমের মধ্যে আল্লাহ সুবাহান একই বক্তব্যকে অন্য একটি ফর্মেট অন্য একটি মানে টেক্সটে আল্লাহ সুবাহনতারা বলছেনমরা কখনো সফল হতে পারবে না জালেমদের জন্য সফলতাকে আল্লাহ সুবাহান আলা নিষেধ করে দিচ্ছেন না করে দিচ্ছেন যে জালেম অন্যের উপরে জুলুম করছে জুলুমের মধ্যে নিজেকে লিপ্ত রাখছে সে ব্যক্তি সত্যিকার অর্থে সফলতা লাভ করতে পারবে না এই কথাকে এভাবে বলা হয়েছে ফাদোয়াল এবং মাহরুমুন মিনাল ফেলাহ দুনিয়াওয়ালা আখরা সফলতা মূলত দুনিয়া এবং আখরাতের বিষয়ে দুনিয়ার মধ্যেও আমরা সফলতা দিকটি বিবেচনা করব। আখরাতের মধ্যেও সফলতার দিকটি বিবেচনা করবো এ হাতে মধ্যে আহল তফসির বলেন সদ এবং মাহরুমাল ফেলা ফিৎ দুনিয়াওয়ালা আখেরা জোয়ালেম ব্যক্তি যে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশকে লঙ্ঘন করে জুলুম করলো অন্যের অধিকারকে খর্ব করলো অন্যের হককে নষ্ট করলো অন্যের উপর অন্যায় করলো অবিচার করলো অন্যের উপর অত্যাচার করলো মানে তার হক যতটুকু রয়েছে সেই হককে বিনষ্ট করার চেষ্টা করলো সেই জোয়ালেম ব্যক্তি সফলতা থেকে মাহরুমভাবে বঞ্চিত হবে দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া এবং আখেরাতে দুই স্থানে এসে সফলতা থেকে হবে বঞ্চিত হবে ঠিক একই কথাই আল্লাহ সুবাহের জন্য হচ্ছে ধ্বংসের শাব্দিকত্ব হচ্ছে ধ্বংস ওই দিনের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তাদের জন্য ধ্বংস যে তারা এই শাস্তির মুখোমুখি হতেই হবে কেউ কেউ ওয়াইল বলেছেন জাহান নামের একটি ওয়াদি ওয়াদিন্নাম জাহান্নামের একটি উপত্যকা তাদের জন্য জাহান্নাম আল্লাহ রব্বুল আলম নির্দিষ্ট করে দিচ্ছেন যে তাদের পরিণতি এইভাবে চিন্তা করার সুযোগ নেই যে জুলম করে পার পেয়ে যাবে জুলম করে তারা আবার আখেরাতেও নাজাদ পেয়ে যাবে এমনটি সুযোগ নেই বরং আল্লাহ সুবাহ সুরাজ করে পঁয়ষট্টি নম্বর আয়ের মধ্যে আমাদেরকে বলেন শাস্তির সেই দিনের তাদেরকে অবশ্যই আলমদের জন্য ধ্বংস রয়েছে অন্য আরেকটি আয়তের মধ্যে আল্লাহ সুবাহান জুলমের ব্যাপারটি আমাদেরকে স্পষ্ট করেছেন আল্লাহ রবুল্লা আলমিন এই আয়তের মধ্যে বলেন আল্লাহনায়ের দুইশো সাতাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ করেন আল্লাহ রবুল্লা আলমিনো আলমদের সম্পর্কে এভাবে জানবেন যে আই যেমন কালাবিঞ কালিবুন দোয়ালিমরা কোন গন্তব্যের দিকে দাবিত করছে তারা কি ভালো গন্তব্যের দিকে যাচ্ছে তাদের গন্তব্য কি মানে উত্তম গন্তব্য নাকি তাদের গন্তব্য খারাপ নাকি তাদের গন্তব্য সত্যিকার অর্থে ভয়ঙ্কর কোন জঘন্য গন্তব্যের দিকে তারা ধাবিত হচ্ছে অচিরেই আল্লাহ সুবাহান তালা এটি জানবেন সুরা সুহারা মধ্যে আল্লাহ সুবহানুতালা বলেছেন তাই এই কারণেই আল্লাহ রাবুল আলমিন তার রহমত থেকে দোয়ালিমদেরকে মাহরুম করে দিয়েছেন রহমত থেকে দালামদেরকে মাহরুম করে দিয়েছেন কোরআন করিমের আল্লাহ করেন রবুল আলমিনের একচল্লিশ সময়ের তাই ধ্বংস এবং রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ওই ব্যক্তিদেরকে আল কৌমালিন যারা দো সম্প্রদায় যারা দো আলিম গোষ্ঠী আলিম জাতি যারা জুলুম করে তাদের জন্য ধ্বংস আল্লাহ রাবুল আলমিন তার রহমত থেকে বিতাড়িত করে দিচ্ছেন এতের মধ্যে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন রহমত পাবে না আল্লাহ রবুল আলমিন রহমত থেকে তারা মাহরুম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে যারা নিজেদেরকে জুলমের সাথে সম্পৃক্ত করবে এবং যারা নিজেরাও জুল করবে আল্লাহ সুবানও তারা স্পষ্ট করে কথা বলে দিয়েছেন শুধু তাই নয় সূর্য আঠারম্বর এতের মধ্যে এর সাথ করেন আল্লাহ রবুল আলমিন আর জেনে রাখ আলমিন আল্লাহবুল আলমিন জালেমদের জন্য শুধু রহমত থেকে তারা বঞ্চিত হবে তা নয় শুধু আল্লাহ হাব্বুল আলমিনের রহমত থেকে অনুগ্রহ থেকে তারা মাহরুম হয়ে যাবে এমনটি নয় বরং আল্লাহ মাহানা তারা বলছেন আলাদ আলমিন জালেমদের উপর আল্লাহ হাবুল আলমিন অভিশাপও থাকবে রহমত থেকে বঞ্চিত হয় তো তাদের জন্য রয়েছেই উপরন্তু আল্লাহ হাব্বুল আলমিন তাদের জন্য অভিশাপ রেখে দিয়েছেন তারা আল্লাহ রাবুল আলমীর কাছে অভিশপ্ত হবে পুরাণিকারেমী আয়াত করে সুপ্রিয় দর্শক শ্রোতা যদি সত্যিকার ভাবে আমরা উপলব্ধি করি যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবাহন তালা জুলমের ভয়াল পরিণতির কথা উল্লেখ করেছেন তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে জুল আসলে ভয়ঙ্কর একটি কাজ যে কাজ থেকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি অবশ্যই নিজেকে সম্পূর্ণ রূপে বিরত রাখবে সম্পূর্ণরূপে বিরত রাখবে যদি আদর্শ মুসলিম ব্যক্তি জুলমকে বর্জন করতে না পারে তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে ইসলামের যে দাবি রয়েছে তার উপর ইমানের যে দাবি রয়েছে তার উপর সেই দাবিগুলো সে সত্যিকারভাবে পূরণ করতে পারেনি এই জন্য জুল্মের এই পরিণতি সম্পর্কে তাকে জানতে হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহারি একটি হাদিসের মধ্যে সাদ করেন আব্দুল্লাহে অমর আল্লাহতাল বর্ণা করেন তিনি বলেন রসুল্লাহামতুদ্দিনে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এটি কেয়ামতুদ্দিন জুলুমাত যাবে অনেক অসংখ্য অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হবে এই জুল কেয়ামতুদ্দিন যখন বান্দা উঠবে তখন সে দেখতে পাবে যে সে যে করেছে এটি যে কত নিকোষ অন্ধকার যে অন্ধকারের মধ্যে সে সত্যিকার ভাবে হাবুড বুকাবে এই অন্ধকার থেকে নিজেকে মুক্ত করতে পারবে না সেখানে হৃদায়তের কোন আলো সে লাভ করতে পারবে না সত্যিকার তার আমলের কোন আলো সেখানে পাবে না যে আলোর মধ্যে সে নিজেকে সত্যিকার ভাবে করতে পারবে বরং মধ্যে নিবেচিত হয়ে যাবে সেটাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম বর্ণনা করেছেন সহি মোস্তিমের আরে রদি আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাদ করেছেন যে তোমরা জুনকে ভয় করো জুনকে পরিহার করো জুন থেকে নিজেদেরকে মুক্ত রাখো কারণ মূলত বহু প্রকারের অন্ধকার নিয়ে তোমার সামনে উপস্থিত হবে এবং তোমার জন্য অন্ধকারের বিষয় হয়ে যাবে তোমার জন্য সবচেয়ে বড় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি করবে তাই এই জুন থেকে যে ব্যক্তি সত্যিকার অর্থে নিজেকে রক্ষা করতে পারবে না বর্জন নিজেকে জুন বর্জন করে নিজেকে জুল মুক্ত রাখতে পারবে না সত্যিকার কথা হচ্ছে সেই ব্যক্তি কেয়ামতের দিন অন্ধকার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে না কেয়ামতের দিন সেই চলার জন্য কেয়ামতের দিন সে সত্যিকার আলো লাভ করতে পারবে না যে আলোর মাধ্যমে সেই কেয়ামতের দিন সত্যিকার বা আল্লাহ রাবুল্লা আলমে অনুগ্রহ প্রাপ্ত হবে সেই আলো তার জন্য থাকবে না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা জুন্ের ভয়াল পরিণতি সম্পর্কে কয়েকটি কথা আপনাদের আলোচ করেছি আমরা চাই মুক্ত জীবন একজন আদর্শ মুসলিম সেভাবেই জীবন জীবনযাপন করবে আজকে আর আমাদের হাতে সময় নেই সময় হলো আজকে বিদায় নেওয়ার তাই বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ আগামী প্রোগ্রামে আবার আপনাদেরকে বাবই প্রত্যাশায় এখানে শেষ করছি ও আখরদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 -E -ad मानवतर समाधान আসসালামুক